জাবির রজলাহতাল আলালানু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয় সাল্লাম বলেছেন কোন মহিলার আপন ফুফু বা খালা কোনো পুরুষের স্ত্রী হলে ওই মহিলা যেন উক্ত পুরুষকে বিয়ে না করে অপর এক সূত্রে এই হাদিসটি আবু হুরারা রজিলাহতালন হতে বর্ণিত আছে